রামাদানের পরেও উত্তম আমল জারি রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমাদের আমলকে আরো সুন্দর করবে এবং রামাদানের পরেও আমরা আমলদার থাকতে পারবো ইনশাআল্লাহ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 केयम और ताह्जुदा जब विपदे पड़े तक रलााम एकमान अधिकांश क्षेत्र आल्ला सुबहानला रसुल्लम और इसलम के भलबाशार दावी करें ता विभिन्न व्बसाइटे तरफ मनोभ प्रकाश करें क्यों क्यों फेसबुक पोस्टे लाइक दें शेयर करें তাদের গাডির রাতের সলাহ আল্লাহ সুবাহ সুরা নয় নম্বর আয়াতে বলেন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 কিয়াম ও তাহাজুদ আদায়কারীকে এমন ব্যক্তিদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন যারা তাহাজ্জুদ আদায় করে না পাঁচ ওয়াক্ত সালাতের পর সর্বোত্তম সালাত হল কেয়ামুল্লাইল তাহাজ্জুদ হল শেরফুল মুকমিন মুকমিনদের সম্মান কিয়াম ও তাহাজুদ হাসরের মাঠের উজ্জ্বলতা কিয়াম ও তাহাজুদ হল কুরআনে বর্ণিত মুকমিনদের বৈশিষ্ট্য Allah subhanahu wa ta'ala surah al-furqaan ndtishirti ndhishirti ndhishirti nambara ertee balein Wa'ibadul rahmanilladzina yamshuona ala al-arudhawna Wa'itha qatobahumul jahiluna qaloo salama Walladhina yabitoon li rabbihim fujjadan wa qiyama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 তাদের জন্য যদি কিছু প্রয়োজন হতো তবে তিনি তার খাদেম এবং স্ত্রী সবাই মিলে শুধু আল্লাহর কাছে দোয়া করতেন রসুল্লাহ বলেছেন এখানে রাতের বেলা এমন একটি সময় আছে আবু হুরাই রাজিয়াল আনহু নিশ্চিত করেছিলেন তার পরিবারের কোনো না কোন সদস্য পুরো রাতের কোনো না কোনো অংশে যেন ইবাদতে সামিল থাকেন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 একটি পরিবারে স্বামী তার স্ত্রীকে চায় স্ত্রী তার স্বামীকে এভাবে জাগাতে চায় তবে সাথে সালাউদ্দিন আল আইয়ুবি ও অমর ইবুল খত্তাব রাজি আনহুর সন্তানদের বেড়ে ওঠার মাঝে কি কোন পার্থক্য থাকতে পারে ভবিষ্যতে তাদের সন্তানদের উপর এর কি ধরনের প্রভাব পড়তে পারে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 এই হাদিসগন শহী বুখারী ও মুসলিমের রাবিদের মত হাদিসটি আল আলবানী শাহী বলেছেন রসুন উল্লাহ সাল্লাম বলেছেন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 আল্লাহান আর আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য আল্লাহ সুবাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার সুরা আল আহ পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহান স্মরণে রাত অতিবাহিত করা কতই না চমৎকার একটি বিষয়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 রাতের সালাতে মহান আল্লাহর সামনে দণ্ডায়মান হবার যে সম্মান গুনাহগার ব্যক্তিরা সেই সম্মান থেকে বঞ্চিত হয় আল্লাহ সু তাদের এই সম্মান দেন না এমনকি দুজন বিখ্যাত তাবিয়ায় সাথেও একই ঘটনা ঘটেছিল সুফিয়ানা সাউরি রহমাহুল্লাহ বলেন আমার একটি গুনার কারণে আমি লাগাতার পাঁচ মাস কেয়ামের জন্য উঠতে পারিনি সুফিয়ানা সাউরি রহমাল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 আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আল্লাহ সুবহান চাইছেন যে তুমি একটু অবসর নাও আমি তাকে যতই কথা বলে আশ্বস্ত করছিলাম তার কান্নার বেগ আরো তীব্র হচ্ছিল সে আমাকে বারবার বলছিল না এটা আমার গুনার ফসল এটা আমার গুনার ফল মহান আল্লাহ তাদের উপর রহম করুক তারা কতটা না একাগ্রতার সাথে আগ্রহের সাথে তাহার আদায় করতে চাইতেন কেয়াম হল আল্লাহর ডাকে সাড়া দেয়া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 ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত বিখ্যাত হাদিস রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন ইذا كان شطر الليل نزل الله عز وجل الى السماء الدنيا فيقول هل من سائل فاعطيه هل من داع فاستجب له هل من مستغفر له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 কারণ আল হাসান ইবনুসি রহম্লা তাকে এভাবেই অভ্যস্ত করেছিলেন যে রাতের শেষ তৃতীয়াংশে ফজর হবার আগেই সে তাকে এভাবে আসসালাহ আসাল্লাহ বলে ডেকে তুলবে তো নতুন পরিবারে তাকে বলা হল এখানে ফজর হতে এখনো অনেক সময় বাকি আছে কাজেই ফজরের ওয়াক্ত আসার আগে আমাদের ডেকোনা দাসিটি অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করল আপনারা কি শুধু ফজরের সালাদ আদায় করেন তাহারুদ আদায় করেন না তারা বলল না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 সালাফদের একজন একবার কিছুদিনের জন্য রাতের সালা আদায় করতে পারলেন না তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে রাতের সালাদ আদায়ের তৌফিক দিন আর যদি এটা আমার তাকদিরে না থাকে তবে আমাকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিন আলী ইবন বাক্কার এবং আবদুল্লা আজিজ ইবনে রাওয়াত রাহেমাহমুল্লাহ এমন করতেন তারা নিজেদের বিছানাগুলোতে হাত বুলাতেন অনুভব করতেন फजर आग पर्त सलाद आदाय करब तुम नरम और सूंदर कान्नर बीछाना बसंदर और नरम अल्लाह सुबह अल कुर आनेजदार षोलो नम्बर आया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 এই পরবর্তী আয়াতটি কি আল্লাহ সুবাহ বলেছেন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 আর এটাই হল তাদের কিযামের পুরস্কার তাদের তাহা পুরস্কার তাদের গোপন আমলের পুরস্কার আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি কিয়ামুল আলোচনাটি আমরা আগামী পর্বে শেষ করবাকুম আসসালাম